फितनार छड़ाछड़ी मानुष तर प्रवृत्तर अनुसरण चले आल्लार विधान के अवज्ञा कर दिन पालने शिथिलता कर গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে জাহলিয়াতের আধারে পুরো সমাজ অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে এই কঠিন পরিস্থিতিতেও একদল মানুষকে আল্লাহ তালা দিনের উপর অটল অবিচল রেখেছেন আল্লা জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে উম্মার কল্যাণে হাসি মুখে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে এরাই হলো গোরাবা এরাই হলো সেই সকল যাদের কথা আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে সুসংবাদ অপরিচিত ব্যক্তিদের জন্য সুসংবাদ গুরাবাদের জন্য সাহবাই কারামু জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ গোরাবা কারা মানুষেরা যখন পদ হয়ে যাবে সমাজ যখন নষ্ট হয়ে যাবে তখন সেই পদ মানুষদেরকে যারা হেদায়তের পথ দেখাবে সেই নষ্ট সমাজকে যারা সংস্কারের চেষ্টা করবে তারাই হচ্ছে গুরাবা গোরাবারা সমাজকে সংস্কার করবে সমাজকে পরিশুদ্ধ করবে শুধুমাত্র নিজেরা পরিশুদ্ধ হয়েই ক্ষান্ত হবে না অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্ল আলিহাল্লাম বলেন সুসংবাদ গোরাবাদের জন্য সাহবাইকারী অনেক মানুষের ভিড়ে অল্প সংখ্যক ভালো মানুষ যাদের অনুসারীদের চেয়ে বিরোধীদের সংখ্যাই বেশি হবে এই হাদিস থেকে স্পষ্ট রূপে বুঝা যায় যে গোড়াবাদের অনুসারীদের চেয়ে বিরোধীদের সংখ্যাই বেশি হবে গোড়াবাদের অনুসরণকারীর চেয়ে তাদের বিরোধিতাকারীদের সংখ্যা অনেক বেশি হবে আজকে আমাদের সমাজের বাস্তবতার দিকে লক্ষ্য করুন আমাদের সমাজে কোন মুসলিম তরুণ যদি ইসলাম পালন করে দিনের উপর চলার চেষ্টা করে তাহলে তাকে নিয়ে উপহাস করা হয় তাকে নিয়ে ছাত্রা বিদ্রোপ করা হয় সে তিরস্কার ও ভৎসনার বস্তুতে পরিণত হয় পরিস্থিতি আজ এমন হয়েছে যে দিন পালনকারী ব্যক্তি তার সাথীদের মাঝে ঘুরাবা দিন পালনকারী ব্যক্তি তার আত্মীয় স্বজন তার পরিবারের মাঝে ঘুরাবা এজন্যই রাসুল সাল আলী সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তোমাদের পরে ধৈর্যের দিন আসছে তোমাদের পরে ধৈর্য ধারণের দিন আসছে যারা দিনের উপর আমল করবে সেই সময় যারা দিনের উপর অটল থাকবে তারা ৫০ জন আমলকারীর সমপরিমাণ পরিমাণ পাবে সাহবা একেদি আল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন আজ রুখাম সেইন হুম তারা কি তাদের মধ্যকার পঞ্চাশ জনের সম পরিমান সবাব পাবে রাসুল সাল্লি সাল্লাম জবাব দিলেন না বাল আজুর না বরং তোমাদের মধ্যকার পঞ্চাশ জনের সম পরিমাণ সবাব পাবে সুবহান যে সকল বুড়াবারা দিনের উপর ধৈর্য ধারণ করে থাকবে তারা সাহাবিদের মধ্য থেকে পঞ্চাশ জন সাহাবীর আমলের সম পরিমাণ সবের অধিকারী হবে সুবাহ এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে আরবি সাল্লাহ আলহ্লাম সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন তু বা আলিল গুরাবা সুসংবাদ গুরাবাদের জন্য তু বা আলিল গুরাবা সুসংবাদ গুরাবাদের জন্য সুসংবাদ গুরাবাদের জন্য